ওয়া লা জিদ্দালহু ওয়া লা নিদ্দালহু ওয়া লা হাদালহু ওয়া লা আদালালা ওয়া লা মিসালহু ওয়া লা মাতালহু محمدًا عبده ورسوله الذي أرسله إلى كافة للناس بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وصراجًا منيرًا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وَبَعَرَكَ وَسَلَّمَ تَسْلِيمًا كَثِيرًا كَثِيرًا أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِاسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَمَا مِنْ دَابَّدٍ فِي الْأَرْضِ إِلَّا عَلَى اللَّهِ رِزْكُهَا وقال رسول الله صلى الله عليه وسلم ان الرزق لا ينبل العبد كما ينبله اجله امنت بالله صدق الله مولانا العظيم وتصدق رسوله النبي الكريم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 إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما بارك على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد মর দেবু যাহ মুখে পপত মস্তি কেদার সূফি কিছু অত পকত মস্তি আহওয়াল ফি কি কি ছোরে অত ফি ফেতার মহান আল্লাহ রব্বুল আলমের দরবারে লক্ষ কোটি শুক্রে আদায় গোষ্ঠীর যিনি আমাদেরকে পবিত্র জুমান নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে সমবেত হওয়ার তৌসিক দান করেছেন আলহামদুলিল্লাহ বারোতম ফার প্রথম থেকে তেলাওয়া করেছি এবং হুজুরফাক সাল আলাইসাল্লামার বউ হাদিস থেকে একখান হাদিস আপনাদের সন্ধ্যে পড়েছি আয়াত এবং হাদিসকে সামনে রেখে নির্ধারিত সময়ের ভিতরে কিছু কথা বলার ইচ্ছা করবো আমা তা ইল্লা আনতাল আলিমুল হাকিম আল্লাহ wa রব্বিশ রহলি সদরি আমি লোকদাত এখানে আছো এখানে আছো এখানে এখানে বলছো আছেন এখানে আছেন জায়গা আছে আছেন এখানে आईए बी एनार्स और एम ए जान इकोनमिक्स आा जान आज प्राय श पूर्वे एकुदी नाम रबार्ट थमास मेल्ट एक थियोरि दिल जुनिया जदि मानु बसी है एम एक जमन आसार जो बद पावा পান করার জন্য পানি পাওয়া যাবে না জ্বালানের জন্য লাকড়ি পাওয়া যাবে না কারণ মেলটাসের থিওরি জমিন বাড়ে না মানুষ বাড়ে অতএব মানুষ বাড়তে বাড়তে এক পর্যায়ে এমন হবে কুটি কুটি মানুষ না খেয়ে মারা যাবে আমি আমার নির্ধারিত সময়ে অঙ্ক করে প্রমাণ করে দিব বর্তমান সারা পৃথিবীতে যে পরিমাণ মানুষ আছে তার থেকে যদি একশো গুণ মানুষও বেশি হয় একদিনের জন্য বাতের অভাব হবে না কেন হবে না আল্লাহ রব্দুল আলমিন কোরআনকারিম এরসাদ করেন ওমামিন দাজ আল্লাহা অন্য আয়াত আল্লাহাক বলেছেন মাতিন। অন্য আয়াতে আল্লাহাক বলেছেন না হুম ফিল সাত দুনিয়া অন্য আয়াতে আল্লাহাক বলেছেন অফিস আর হাবি শরীর আছে হুদুর পাকালাম বলেন আর এই সমস্ত আয়ার দ্বারায় স্পষ্টভাবে এই কথাই প্রতিমান হয় যে মানুষ যতই বাড়ে না কেন বাড়ক না কেন একদিনের জন্য মানুষের ভাতের অভাব হবে না পানির অভাব হবে না এবং থাকার জন্য জায়গার অভাব হবে না মেলটাসের এই থিউরি পুরাণ এবং হাদিফের সাথে সাংঘর্ষিক এই জন্য আমরা মেলটাসের এই থিউরিকে প্রত্যাখ্যান করতে আমরা সার্বক্ষণ প্রস্তুত সম্মানিত হাজির মানুষের বাচ্চার দাম নাই জলহস্তির বাচ্চার দাম আমেরিকার একটি অঙ্গরাজ্যের নাম ক্যালিফোর্নিয়া ক্যালিফোর্নিয়াতে একটা চিড়িয়াখানা আছে জো যে জ জো জো মানে চিড়িয়াখানা চিড়িয়াখানায় জলহস্তি বাচ্চা দিল জলহস্তির প্যাকে যখন বাচ্চা আসলো। বাচ্চা আসার পর জলহস্তিকে গরম পানি দিয়ে গোসল সাবান শ্যাম্পু দিয়ে গোসল বাচ্চা জন্মের পর মিষ্টি মুখ কি আনন্দ পেপার পত্রিকায় পত্র পত্রিকায় তার খবর প্রচার প্রসার মানুষের বাচ্চার দিনে খায় দুই কেজি আর জল অর্থি দৈনিক খায় একশো কেজি পৃথিবীতে আল্লাহ রব্দুল আলম যত মানুষ সৃষ্টি করেছেন মাখলুকার সৃষ্টি করেছেন মানুষ ছাড়া আর কোন প্রাণী খাদ্য উৎপাদন করতে পারে না খাদ্য উৎপাদন করতে তারা একমাত্র মানুষ আর যারাই খাদ্য উৎপাদন করতে পারে আজকে আমরা তাদের আসার পথ বন্ধ করে দিয়েছি এটা কেমন ফালসাফা কেমন বুদ্ধিজীবীর কথা আল্লাপাকে ভালো জানেন সম্মানিত হাজির উনিশশো পঞ্চাশ সনে গোটা দুনিয়াতে মানুষ ছিল তিনশো তো কোটি আর বর্তমানে সারা পৃথিবীতে মানুষ হচ্ছে সাতশত কোটি প্রায় আটশো কোটির মতো সারা পৃথিবীতে মানুষ বাস করছে পঞ্চাশ বছরের মাথায় মানুষ বেড়েছে দ্বিগুণ ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম আন্তর্জাতিক খাদ্য সংস্থার তথ্য অনুযায়ী সারা পৃথিবীতে খাদ্য বেড়েছে তিন গুণ মানুষ বেড়েছে কয় গুণ দুই গুণ আর খাদ্য বেড়েছে তিন গুণ আজ থেকে পঞ্চাশ বছর আগে আমাদের এই দেশের মানুষ ইরিদান বড় দান হাইবিড ওয়ান হাইবিড টু এবং মিনিকে ইত্যাদি এগুলো তারা শুনে নাই হাইবিড ওয়ান হাইবিড টু কাকে বলে শুনে নাই আজ থেকে পঞ্চাশ বছর আগে কিন্তু আল্লাহ রব্দুল আলমী মানুষের দেমাগের ভিতরে এমন একটি দানের বীজ বের করে দিয়েছেন যে এক কানিতে একশো পঞ্চাশ শাড়ি করে দান হচ্ছে আজ থেকে পঞ্চাশ বছর আগে আমাদের দেশের মানুষ কলা শিল্প একটা কলা বাংলা কলা চাপা কলা চিনি কলা কিন্তু মধ্য আমফ্রিকার ফানামা থেকে একটি কলার বীজ এসেছে কলা কলার বীজ এসেছে এক হাত লম্বা একটা কলা কলার গাছ যত বড় ছড়া তার থেকেও আরো বড় ছড়ার জন্য মাটি ঘুড়ে দিতে হয় মাটি এত বড় ছড়া মানুষের সাইজ বেড়ে গেছে মানুষের পরিমাণ বেড়ে গেছে কলার ছড়াও কি হয়ে যাচ্ছে আস্তে লম্বা হয়ে যাচ্ছে আগে আমরা বড় চিন্তা ছোট ছোট করি চিকন চিকন ছোট ছোট করি বর্তমান থাইল্যান্ড থেকে একটি বড় বীজ থাইকুল। বা আপেল কুল দশটাতেই এক কেজি দশটা আপেল দিলে এক কেজি আপনারা চট্টগ্রাম আন্দরকিল্লার রাস্তায় হাঁটলে আপনারা অবাক হয়ে যাবেন জীবনে এত বড় অমলুকি দেখিনে। নেয় চারটা অমলুকি দিলে এক কেজি কয়টা চারটা অমলুকি ফাল্লা রাখলে এক কেজি আফেল সাইজের অমলুকি আগে আমরা বাজারে এই পরিমাণ আম দেখি নাই কিন্তু বর্তমান আল্লাহর বলে আলাম কি পরিমাণ আম আমাদের জন্য ব্যবস্থা করেছেন এই পরিমাণ আনারস দেখি নাই এই পরিমাণ কাঁঠাল দেখি নাই একটা বাজারে ব্যায়ামগঞ্জ ধানার আপনাদের একটা গ্রামের বাজার সাঁতার ফাইয়াতে কত মন আফেল আছে চিন্তাটা করা সোনাইমুড়িতে কত মন আফেল আছে চমুয়ালিতে কত মন আফেল আছে এভাবে গ্রামগঞ্জের বাজার গুলোতে নোয়াখালীতে যদি এত আফেল থাকতে পারে তাহলে সারা বাংলাদেশে কত লক্ষ টন আফেল আছে কত লক্ষ টন আম আছে তাহলে মানুষ বাড়তেছে আল্লাহ রবুল আলামী মানুষের দেমাগের ভিতরে রিজিক বাড়ার জন্য যত ব্যবস্থাপনার প্রয়োজন সবগুলো আল্লাফার মানুষের ঢুকে দিচ্ছে মানুষ দিন দিন নিত্য নতুন ভাবে চাষ করতেছে এত করলা জীবন আমরা দেখি নাই বাজারে এক করলা কত লম্বা ওদিন আমার এক ভাই আমাকে শুনেছে তিনি উত্তরবঙ্গে থাকে যে একটা শশীন দেয় একটা মানুষের থেকেও লাম্বা একটা শ্বশীল দেয় আড়াই কেজি ওজন খুব লম্বা একটা মানুষের থেকে একটা শশীন্দা লম্বা মানুষ বাড়তেছে শশীদের সাইজও কিতেছে ক বাড়তেছে তাহলে মেলটা মেলটা আমাদের মাথা খারাপ করে দিয়েছে যে এমন এক জামান আসবে খাওয়ার জন্য মানুষ বাদ পাবে না মেলটাস আল্লাহর কুদ্রতের কথা সে আল্লাহর কুদ্রতের কথা জানে না সম্মানিত হাজির জাতীয় সংঘের তথ্য অনুযায়ী বর্তমান সারা পৃথিবীতে মানুষ আছে সাতশত পঞ্চাশ কোটি এই পৃথিবীতে যেই পরিমাণ জমিন আছে যদি ঠিক মতে সার বীজ এবং পানি দেওয়া হয় তাহলে এক হাজার কোটিরও অধিক মানুষের খাদ্য জমা হয়ে যাবে এক কুটিরও বেশি অস্ট্রেলিয়া আফ্রিকা ও আমেরিকাতে এত বিপুল পরিমাণ জায়গা পড়ে আছে যে হজরত আদম আলা তোয়াসালাম থেকে আজ পর্যন্ত কারো ছোঁয়া পাও সেখানে পড়ে নাই এত বিপুল পরিমাণ জায়গা সেখানে পড়ে আছে ফিলিপাইনের একটি পদেশের নাম বিন্দানাও বিন্দানাও থেকে দক্ষিণ ভিয়েতনাম হাজার হাজার একর জমিন খালি পড়ে আছে আজ পর্যন্ত কোনো মানুষের পাও পৃথিবীর শুরু থেকে কোন মানুষের পাও সেখানে পড়ে নাই আমাদের দেশের পাশে বার্মা বার্মান জনগণ পাঁচ কোটি তার থেকে আরো বহুগুণ বড় কানাডা কানাডার জনগণ তিন কোটি মাত্র এর এরপরেও প্রতি বছর তারা সারা ওয়ার্ল্ড থেকে আড়াই লক্ষ মানুষকে ওদের দেশে নিয়ে যাচ্ছে যে আসো তোমরা আমাদের কাছে চাষ করো জমিন করো খেত করো লক্ষ লক্ষ একর জমিন আমাদের কানাডা যাওয়া অনাবাদী পড়ে আছে প্রতি বছর তারা সারা ওয়ার্ল্ড থেকে আড়াই লক্ষ মানুষকে আমদানি করে অস্ট্রেলিয়া মহাদেশ অস্ট্রেলিয়া মহাদেশে আপনার কত বিশাল অস্ট্রেলিয়া মহাদেশ সে অস্ট্রেলিয়া মহাদেশ মাত্র দুই কোটি জনগণ অস্ট্রেলিয়াতে মাত্র দুই কুটি দুই কোটি জনগণ জাপানের রাজধানী টোকিও টোকিও শহরে মানুষ বসবাস করে মাত্র তিন কোটি পুরা জাপানে মানুষ বাস করে মাত্র তেরো কোটি আর্জেন্টিনা ম্যারাডোনার দেশ আর্জেন্টিনা আর্জেন্টিনাতে এদিকে এক মাইল এদিকে এক মাইল ওদিকে এক মাইল পিছনের দিকে এক মাইল অর্থাৎ এক বর্গ মাইলের ভিতরে মাত্র আঠারো জন মানুষ বসবাস করে কয়জন এক বর্গ মাইলের ভিতরে চতুর্দিকে মাইল করে মাত্র আঠারো জন মানুষ বসবাস করে আমার ভাইরা ব্রাজিল ব্রাজিলের একটা একটা বড় নদীর নাম আমাজন নদী আমাজন নদীর পাশে বিরাট ও বিশাল জঙ্গলের ময়দান কি পরিমাণ বিরাট পুরা পৃথিবীকে যদি একশতবাদ করা হয় পুরা পৃথিবীকে একশতবাদ করলে একশো বাদের বিশ পাঁচ জমি জমিনির উপর আমাজন নদীর পাড়ে জঙ্গল এত বিপুল পরিমাণে জঙ্গল আদম আলাই তালুম থেকে শুরু করে আজ পর্যন্ত একটা গাছও সেখান থেকে কেউ কাটে নাই এই জঙ্গলের ভিতরে কে বাস করে আর্জেন্টিনার সরকার ওরা এই গত কয়েকদিন আগে আমাদের দেশ পত্রিকা একটি আর্টিকেল উঠেছে আর্টিকেল সেখানে পেয়েছি আর্জেন্টিনার সরকার এই জঙ্গলে কে বাস করে তারা একটু দেখবে এই জন্য তারা হেলিকপ্টার হেলিকপ্টার উঠে হেলিকপ্টার চালিয়েছে জঙ্গলের একবারে উপর দিয়ে অনেক মিশ থেকে তারা হেলিকপ্টার চালিয়ে বিশ ঘন্টা হেলিকপ্টার তারা চালিয়ে জরিপ করেছে যে এই জঙ্গলের ভিতরে বাষট্টি প্রকার বন্য মানুষ বসবাস করে এদেরকে বলা হয় ইংল্যানিতে আনকন্ট্রাক্টেড গ্রাইভ অসংখ্য বন্য মানুষ গাইরে মহাজ্জা ওরা উলঙ্গ বসবাস করে আর্জেন্টিনা সরকার কি করছে ওখান থেকে দুই চারজন বন্য মানুষকে নিয়ে আসতে এনে তারা সুন্দর জামা ফরাইছে কাপড় ফরাইছে তারপর সকালে নাস্তা দুপুরে আপনার খিজুড়ি বিকেল অপার দিন সন্ধ্যেবেলা আবার কাটছি বিরিয়ানি এবার দুদিন দিন দিন তাকে খাবার দিয়েছে দেওয়ার পরে ওর সারা দেহের ভিতরে ঠোসা ফুটি গেছে ঠোসা এর কোনো হিসে করতে পারে না ওর আর্জেন্টিনা সরকার তাকে আবার ওই যে আমাদের নদীর পাশে জঙ্গলে দিতে দিয়েছে জঙ্গলে ঢুকে গেছে সে আবার সুস্থ হয়ে গেছে সারা পৃথিবীর একশো ভাগের বিশ ভাগ জায়গা সেখানে পড়ে আছে সেখানে প্রকার বন্য মানুষ বসবাস করে এদিকে রিজিক দিচ্ছেন কে আল্লাহ এই যে বঙ্গোপসাগরের গভীরে কুটি কুটি ইলিশ মাস এদিকে রিজিক দিচ্ছেন কে আল্লাহ রবাখ তাহলে মেলটাস দুশত বছর আগে যে থিওরি দিয়ে গেল যে মানুষ যদি বেড়ে যায় এক সময় দেখা যাবে থাকার জন্য জায়গা পাবে না খাওয়ার জন্য বাদ পাবে না মেলটাসের এই থিউরি মুসলমান কখনো মেনে নিতে পারে না যাদের ভিতরে পুরানো হাদিসের ন্যূনতম জ্ঞান সারা ওয়াল সম্পর্কে যাদের ন্যূনতম জ্ঞান আছে তারা মেলটাসের এই থিউরি কখনো মেনে নিতে পারে না আমার ভাইরা মেলটাস তার থিওরি এই জমিন ভাড়ে না মানুষ বাড়ে অথচ হাদিসের মধ্যে পুরানের মধ্যেও আছে বৈজ্ঞানিকেরাও বলে এই জমিন বাড়তি দিন দিন চব্বিশ ঘন্টার ভিতরে পুরা পৃথিবী পঞ্চাশ কিলোমিটার করে বাড়তেছে পুরা পৃথিবী চব্বিশ ঘন্টার ভিতরে দৈনিক চব্বিশ ঘন্টার ভিতরে পুরা পৃথিবী পঞ্চাশ কিলোমিটার করে বাড়তেছে দৈনিক পাড়ায় এভাবে বাড়তেই থাকবে কে পর্যন্ত আর কেমতের আগে পৃথিবী ছোট হয়ে যাবে কেয়ামতের আগে আসমানের নিচে যেই পরিমাণ জায়গা আল্লাহ রবুল আলমিন সৃষ্টি করেছেন যদি আটশত কোটি মানুষকে ভাগ করে দেওয়া হয় প্রত্যেকটি মানুষের মাথা পিছু পঞ্চাশ কানি করে জায়গা পড়বে পঞ্চাশ কানি করে মাতার পিছু জায়গা পড়বে তাহলে মেলটার যে থিউরি দিল যে মানুষ যদি বেশি হয় থাকার জন্য জায়গা পাওয়া যাবে না সে আল্লাহর ক্ষুদ্রত সম্পর্কে অবগত নন আমার ভাইরা মেলটার আরেকটি থিওরি দিল যে মানুষ যদি বেশি হয় ফান পান করার জন্য পানি পাওয়া যাবে না তার একটা থিউরি আমাদের আল্লাহ মানুষের একটি করে দিয়েছে আমাদের বাংলাদেশের বাহিনীর কাছে আছে মেশিন ওই মেশিনটা যদি বঙ্গোপসাগরের ঘোলা লবণাক্ত পানির ভিতরে ঢুকাইয়ে দেওয়া হয় তাহলে প্রতি ঘন্টায় বিশ লিটার মিষ্টি ফানি বেরিয়ে আসবে বিশ হাজার লিটার মেশিনটা বসানোর সাথে সাথে লবন আলাদা হয়ে যাবে কালা কাদা আলাদা হয়ে যাবে মিষ্টি পানি কি আলাদা হয়ে যাবে বিশ হাজার লিটার প্রতি ঘন্টায় বের হবে তাহলে সে যে বলছে খাওয়ার জন্য ফান করার জন্য পানি পাওয়া যাবে না তার এই থিউরি ঠিক নয় আরো একটি থিউরি তার ছিল জ্বালানোর জন্য মানুষ লাকড়ি পাবে না পৃথিবীর উত্তর মেরু বরফের দেশ পৃথিবীর উত্তর মেরু বরফের দেশ বৈজ্ঞানিকরা বলছেন বরপের পাহাড়ের নিচে বরপের পাহাড়ের নিচে লক্ষ লক্ষ টন মেট্রিক টন কুটি কোটি টন জ্বালানি ফাথুরি কয়লা আছে ফাথুরি কয়লা যদি এই পৃথিবী থেকে কখনো গ্যাস এবং লাকড়ি শেষ হয়ে যায় তাহলে সেখান থেকে জ্বালানি ফাথুরি কয়লা উত্তোলন করা যাবে আর লাকড়ির দারিজ্য শক্তি থেকেও পাথরের দার্য শক্তি বেশি আতরের দাহ্য শক্তি কি সেখান থেকে সেটাকে উত্তোলন করা যাবে মানুষ জ্বালানোর জন্য মানুষের জন্য আল্লাপাক সেখানে ব্যবস্থা করে রেখেছেন তাহলে মেলটাস সে জানে না পৃথিবীর উত্তর মেরুতে বরফের পাহাড়ের নিচে কি আছে সে এটা বলতে পারে না আজ থেকে পঞ্চাশ বছর আগে মানুষ কল্পনাও করতে পারে না আমরা গ্যাস পাবো গ্যাস ন্যাচারাল গ্যাস ফোদ্দার হাট থেকে কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের তলায় গ্যাস হরিপুর সিলেট সিকাশ কুমিলা এভাবে আমাদের নাটেশ্বর গ্রামে একটা খনি উঠছে সারা পৃথিবীর ভিতরে বাংলাদেশের ভিতরে হাজার হাজার খনির সন্ধান পাওয়া গেছে আমেরিকার নাথা থেকে বাংলাদেশের ফটো বলা হয়েছে যে পুরো বাংলাদেশ তেল এবং গ্যাসের উপর বাঁচতেছে পুরাটা বাংলাদেশ আমি জ্বালানির জন্য লাকড়ি পাবে না মেল্টার যে থিউরি দিয়েছে তার এই থিউরি কখনো কি নয় আমার ভাইরা ঠিক নয় আল্লাহ রবুল্লাহ আমি বলেছেন পৃথিবীতে এমন কোন প্রাণী নেই যাদের রিজিকের দায়িত্ব আমি আল্লাহাস নেই নাই। প্রত্যেকটি মানুষের রিজিকের দায়িত্ব আমি আল্লাহর কুদ্রুতি হাতে কি তোর সিরে মধ্যে তিনি লেখেছেন একটি ঘটনা এ আয় আছে আছে মদিনা শরীফে কবিলা সময় তখন তারা পরামর্শ করে তাদের একজন লিডার সরদার কবিলায় আশা একজন সরদার নাম আব্দুল্লাহ আব্দুল্লাহকে তারা পরামর্শ করে আল্লাহর নবির কাছে পাঠিয়েছেন যে তোমরা মোহাম্মদের কাছে গিয়ে বলো যে আমরা যে খাদ্য রসদ মোদিন সেটা শেষ হয়ে গিয়েছে আমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করে দেন তাদের সর্দার আব্দুল্লা সর্দার যখন হুজুরফাজ আলাইহি ওয়াসাল্লামের হুজরা মোবারকের কাছে আসতে। কাছে এখন হুজরা ঢুকে নাই তখন আল্লাহর নবী ভিতরে বসে বসে তেলামাজ করতেছেন যে পৃথিবীর সব পানির রিজিক আমি আল্লাহর কুদরতি হাতে আছি যখন আল্লাহর নবী আয়ারটি তেলাওয়াত করতেছে আর ওই আব্দুল্লাহ নবীর দরজার পাশে দাঁড়িয়ে নবীর এই তেলাওয়াত করেছেন শুনেছেন যে আল্লাহর নবীন আল্লাহ রিসুহাই আয়ারটি তেলা করতেছে তখন আব্দুল্লাহ কি করলো আর আল্লাহর নবীর কাছে যায় নাই সোজা গোত্রের কাছে চলে এসে ওদেরকে বলেছেন আব শিরু আব শিরু আতা কুমল গৌস হাতিসির মধ্যে আছে আপ শিরু আতা কুমল গৌস বন্ধু বান্ধবদেরকে বলেছে তোমরা সুসংবাদ নাও যে আমাদের জন্য রিজিক বন্ধু বান্ধব মনে করেছে আব্দুল্লাহ সম্ভবত আল্লাহ নবীর কাছে গিয়ে বলেছে আল্লাহ নবী রিজিক রিজিকের ব্যবস্থা করেছে রিজিক মনে আমাদের জন্য পাঠাচ্ছে রিজিক আসতেছে আসলে তো কি আবদুল্লাহ নবীর কাছে গেছে দরজা থেকে কি নবীর দরজা থেকে ব্যাগ করছে ব্যাক করে চলে আসছে নবীর কাছে বলে না ওই মানুষ তো অপেক্ষা আমরা খাবারে খাই দুটার পরে যে গোড়াগড়ি শুরু হয়ে গেছে কিরে আবদুল্লাহ বলল রিজিক আসতেছে দুইটা বেজে গেল এখন পর্যন্ত কি রিজিক আসতেছে না আবদুল্লাহ কি ভুল নাকি আমাদেরকে একটু পরে দেখা গেল একটি কথা বড় ডেকচি দুজন ফেরেস্তা ধরা ধরি করে ওর ডেক্সিটাকে কি করতেছে ফেরেস্তা মানুষের সুরত ধারণ করে ডেকসিটাকে নিয়ে আসতেছে পুরা ডেকসির ভিতরে বড় বড় রুটি বর্তমানে যে রুটি সেটা না ওই যে ব্রিটিশ টাইজ খুব বড় বড় নান রুটি আর বড় বড় রোস্ট কোরমা পলাও ইত্যাদি ভরা ডেকসিটাকে নিয়ে ওদের সামনে আনার সাথে সাথে ওরা বুঝছে যে হ্যাঁ আবদুল্লাহ তো খাবার কথা বলছে আর নবী আমাদের জন্য খাবার পাঠিয়েছেন ওরা সকলের তৃপ্তি সহকারে ছোট বড় সকলের তৃপ্তি সহকারে এই ডেক্সি থেকে নান রুটি এবং কোরমা ইত্যাদি রোস্ট তারা খেয়ে আরো কিছু রয়ে গেছে ওদের ওরা খেতে পারে নাই ওরা পরামর্শ করছে এর নবী আমাদের জন্য এত সুস্বাদু খাবার মজাদার খাবার পা আর আমরা এগুলো একাই খেয়ে ফেলবো না নবীর জন্য আমরা কিছু কি পা দিয়ে দিই দুজন স্বাভাবিক বলছে যাও তোমরা এই ডেকচিটাকে আল্লাহ নবীর দরবারে নিয়ে যাও বল যে হুজুর আমাদের জন্য আপনি যা পাঠিয়েছেন আমরা আমরা খেয়েছি এগুলো আপনি খান আপনার যদি কোনো প্রয়োজন থাকে কোনো দেখা। নবীর দর যখন নিয়ে গেছে যে হুজুর ধরেন এগুলো আপনার কাছে আবার ফিরে নিয়ে আসছে এগুলো আপনার আমার মানে এগুলো আপনি আমাদের জন্য রিজিক পাঠান নাই ও কয় আমি তোমাদের জন্য রিজিক পাঠাইলাম ক আমাদের না আব্দুল্লাহ নামে একটা লোক আপনার কাছে আসছে বা আব্দুল্লাহ আবার কি আব্দুল্লাহ কেউ আমি চিনি না আহ তখন আব্দুল্লাহকে ডাকা হল যে আব্দুল্লাহ তুমি নবীর কাছে আসো নাই নবী খাবার আমাদের জন্য পাঠায় নাই তখন তিনি বলছেন না আসলে আমি যখন আল্লাহর নবীর দরজায় এসেছি নবীকে বলবো এমত অবস্থায় নবীর মুখ থেকে যখন আমি এই আয়াতটি শুনেছি যে আল্লাহ পাকের কাছে প্রত্যেক প্রাণীর রিজিকের ব্যবস্থা রয়েছে তখন আমি আর নবীর কাছে রিজিকের প্রশ্ন না করে সুয়াল না করে যে আমিও তো আল্লাহর একটি প্রাণী অবশ্যই আমার জন্য আল্লাহ পক্ষ থেকে রিজিকের কি ব্যবস্থা আছে এই আমি ফিরে চলে এসেছি আল্লাহর আয়াদের উপর আমার শূন্য আস্থা ছিল তখন হুজুর ফা সাল্লাহ বলেছেন যে এই আস্থা ছিল সেই মামলায় ফেরেস্তাদের মাধ্যমে তোমাদের জন্য এক দেখছি সুস্বাদু খাবারের ব্যবস্থা করেছে প্রত্যেক প্রাণীর রিজিকিরে দায়িত্ব কারক আছে বেলটাস আজ থেকে দুশত বছর পূর্বে যে স্থির হয়ে দিয়েছে মানুষ যদি বেড়ে যায় খাওয়ার জন্য বাদ পাওয়া যাবে না ফান করার জন্য পানি পাওয়া যাবে না এবং জ্বালানোর জন্য লাকড়ি পাওয়া যাবে না আমরা তার এই থিউরিটাকে প্রত্যাখ্যান করতে সকলেই প্রস্তুত ইঞ্চি তার এই থিউরি আমরা কি মানতে রিজিকের দায়িত্ব আল্লাহর কাছে আমাদের কাজ হচ্ছে আবাদত করা আমাদের কাজ কি এবাদত সবাই বলেন আমাদের কি কাজ ওমা জিন্না আল্লাহ পাক বলেছেন আমি তোমাদেরকে আবাদতের জন্য সৃষ্টি করেছি তোমরা আবাদত করবে আর রিজিকের দায়িত্ব আমি আল্লাহর কাছে রিজিকের দায়িত্ব নিলেন আল্লাহ এবাদতের দায়িত্ব দিলেন আমাদেরকে রিজিকের দায়িত্ব নিলেন কে আর এবাদতের দায়িত্ব দিলেন আমাদেরকে তিনি তিনের কাজ করবেন আমরা আমাদের কাজ করবো আমি ইমাম সাহেব আজকে যদি আপনারা বলেন হুজুর আজকে আপনি ইমামতি ছেড়ে দেন আমরা নামাজ পড়াবো আপনি আজকে মুসুল্লি হন চলবে না সব হজবরল হয়ে যাবে একজনের দায়িত্ব নিয়ে আরেকজনে যদি কাঁড়াকাড়ি করে নেজাম শৃঙ্খলা এটা ঠিক থাকে না বিশৃঙ্খলা সৃষ্টি হয় কি হয় না যিনি চেয়ারম্যান উনি উনার চেয়ারম্যানের দায়িত্ব পালন করবে যিনি এমবি উনি উনার এমপির দায়িত্ব পালন করবে এখানে কোন হস্তক্ষেপ করা কি অনধিকার চর্চা এখানে করা যাবে না যে সে তার দায়িত্ব পালন করবে যখনই আরেকজন অন্যের দায়িত্ব নিতে চায় সেখানে শান্তি আসে না অশান্তি সৃষ্টি হয় আল্লাহাক আমাদেরকে বলেছেন তোমরা আবাদত করো আর আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দিবো আজকে আমরা আবাদত ছেড়ে দিয়ে সবাই রিজিকের অন্বেষণে মাঠে নেমে গেছি সবাই রিজিকের অন্বেষণ মাঠে নেমে গেছি যে আমার প্যাট কিভাবে ঘুরে আমার গুলা কিভাবে ঘুরে আমার ব্যাংক কিভাবে ঘুরে শুধু রিজিকের চিন্তা আমরা মাঠে নেমে আবাদত ছেড়ে দিয়েছি তার দায়িত্ব নিয়ে টানা শুরু করছি কন তো কথা বুঝুন না আপনারা কার দায়িত্ব দায়িত্ব নিয়ে আমরা শুরু করে আর আমাদের নিজের দায়িত্ব আমরা কি ছেড়ে দিয়েছি এই জন্য শান্তি আসতেছে নাকি চর্চা করেছি আমরা আরোজনের দায়িত্ব নিয়ে কাড়া গাড়ি শুরু করেছি কারে মা বিক মা কারে মা কারে মা বিক রে কারে মা দর মা গরু গরু বাড়ি তিনি আসতেছে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা সন্ধ্যাবেলায় তাকে আপনার থাকঘরে অথবা আমরা যেটাকে গোসলা বলি গোসলাতে বেঁধেছেন সকালে আপনি লাই ও এবং একটা কাছে নিয়ে কেচে নিয়ে চলে গেলেন জমিনে ঘাস কাটার জন্য ঘাস কাটবেন কেন যেহেতু গরু ক্রয় করছেন গরুকে খাবার দিতে হবে রাত্রবেলায় না এমনি সারাইছেন কিন্তু সকালে তো তারা কি দিতে হবে খাবার দিতে হবে যদি আপনি ফেনা কাটার জন্য ঘাস কাটার জন্য বাইরে চলে গেছেন আপনি আসার পর বাড়িতে আসার পর দেখলেন আপনার গরু গোসলাতে নাই রসি রসি কিরে গরু কই গেল তালাস করি বের করলেন মাসাল্লাহ আপনার বাড়ির ফাঁসের মূলে খেত আরেকজনের একবার পুরে ক্লিন মূলেখে পুরে কি একবার ক্লিন করে ফেলছে মাসাল্লাহ এরপর কদুখেত পুরা সাফ মুলেখ ক্লিন করছে কদুখেত সাফ করছে এখন আছে ডুল্লে খাতে কথা কন না খা আছে কন খেত দুই এখন সাফ করিয়ে দেয়ন আছে ডুল্লে খাতে আপনার তো মাথা খারাপ হাইরে আমার জমি হইতো তদ্ব হইতো এটা তো আরেকজনের জমিন তাছাড়া এত অসুবিধা লাগাইছে বিক্রি করব খাবে এখন তো আমার গরু সবগুলো পরিষ্কার করি ফেলছে বিনা পয়সায় আপনি গরুটাকে ধরে দুটো চুমু দিবেন মাসাল্লাহ তুমি একটা বুদ্ধিমানের কাজ করছো কথা কর্যাকা গরুটাকে চুমু দিবেন মাসাল্লাহ বুদ্ধিমানের কাজ করছো নাকি জলিয়ে সিমেতে ফিটবেন কথা কর্যাকা কেন কেন ফিটবেন কি খাইছে তার নিজে সে করছে এই কারণে আপনি তো তার রিজিকের জন্য বেরিয়ে গেছেন নাচ কাটার জন্য লায়না নিয়ে বেরিয়ে গেছেন রিজিক আনতেছেন হয়তো একটু দেরি হতেছে। আমি গরু কিনছি গরু খাবে কি কি খাবে কি ফ্যান করবে কোথায় থাকবে এটা কি আমার চিন্তা না গরুর চিন্তা কথা কম না এটা গরুর চিন্তা না আমার চিন্তা গরু চিন্তা করলে আমার আটটার পর আমার মালিক এটা গরুর চিন্তা নয় এটা যে গরুরে তার চিন্তা ঠিক তেমনি ভাবে আমাকে আপনাকে আল্লাহ রবুল্লা সৃষ্টি করেছেন আবার জন্য আমি খাবো কোথায় আমার আমি থাকবো কোথায় কি কান করব এটাকে আমার চিন্তা নাকি আমার মাওলার চিন্তা আমার মাওলা চিন্তা আমার চিন্তা নয় আমি আজকে চিন্তায় নেমে গেছি গরুর মতো এখন শয়তানকে ছেড়ে দেওয়া হয়েছে হেতার মাথা খারাপ তখন শতানের খারাপ দেন না বড় সন্ত্রাসীরা যখন মা দুই এক বসু দুই এক জেলখানাতে দড়ি সাড়ে দিলে হেতার কর্মকাণ্ড আগতেন বাড়ে না কমে কতা কম না বাড়ে না অনেক আট ক্যারেক হেতার মন খারাপ আরাম্যপুষ্টি দেখাই সব বারোটা অরণ শতেন এতদিন বাঁধা ছিল অন হেতারা ছায় দিছে হাতার মাথা খারাপ বুঝেছে দুনিয়ার আছে না আছে কাম গুনের কাম সব আমাদের দ্বারা সে করাইতে চাইবে আমরা কোনো কাজ দিয়ে শয়তানকে কখনো খুশি করবো না আমরা খুশি করব কাকে আমাদের মাওলাকে শয়তান্তে প্রত্যেক কাজে আমরা পরাজিত করব তাকে বিজয় হতে দিব না যে কথাগুলো আলোচনাগুলি করি আলোচনা সারাংশ যা আমাদের দায়িত্বলে আবাদত করা আল্লাহর দায়িত্ব রিজিক পৌঁছানো আল্লাহ রব্বুল আলমেন আমাদের সকলকে সঠিকভাবে আবাদত করার সভিজান করবো যারা শূন্য পয় না সেরা শূন্য পয়েন